মানবতার সমাধান আসসালামুকমতারক আলহামদুলিল্লাফিল দর্শক মন্ডলী আমরা নবাব রিত কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা আমরা শুনে আসছি এখন আমাদের যে বিষয়ে আলোচনা চলে আসছে সেটি হল শিষ্টাচার আদব বা নিয়মের বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে তো ইতিমধ্যে আমরা হাওয়া এবং পান করার আদব সংক্রান্ত পরিচ্ছেদগুলি আমরা আলোচনা শুনে আসছিলাম আজকে যে বিষয় থেকে আমরা আলোচনা শুরু করবো সেটা হল বাবু জওয়াজ ইসুরবি মিন জামিয়া ইল আওয়ানী আতাহ সব ধরনের বর্তন থেকে পানি পান করা যায় সব ধরনের বর্তন বা পেয়ালার মাধ্যমে পানি পান করা যায়স তবে সোনা এবং রূপা ব্যতীত সোনা এবং রূপা ব্যতীত এটা পান করার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ওজুর লোটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই সকল ধরনের বর্তন বা বাটি বা গ্লাস বা জগ সব কিছু ব্যবহার করা যায় তবে স্বর্ণ এবং রূপা দ্বারা কৃত কোনো বাটি বা পেয়ালার সেটাকে ব্যবহার করা নয়। এ বিষয়ে তিনি বললেন কল হজরতলা বলছেন একসময় আমরা নবী করিম সাহসলামের সঙ্গে একত্রিত কিছু লোক ছিলাম তো ফাহাজ রাতি সলাত সলাতে সময় হয়ে গেল নামাজের সময় হলো ফাকম ফা কাম মানকানকারিবুদ্দারী ইলা আহলিহি বলছেন কিছু লোক যাদের বাড়ি ছিল মসজিদের একেবারে নিকটেই তারা তাদের বাড়ি যেয়ে অজু করে আসলো অবাকি একও মুন আর কিছু লোক মসজিদের থেকে গেল এখানেই থেকে গেল ফাউতি রসুরুল বি মহ সাবিন মিন হেজা আর নবী করিম নিকটে পাথরের বানানো ছোট্ট একটি পেয়ালা নিয়ে আসা হলো অজু করার জন্য পানিসহ পাথরের একটি ছোট্ট পেয়ালা ওনার সামনে নিয়ে আসা হলো। হল ফা সল মিকসবোতা বলছেন পেয়ালিটি ছিল একেবারে ছোট ছোট পেয়ালি ছিল এবং পাথর দিয়ে বানানো তো আল্লা নিস্লাম উনি ওখান থেকে পানি তুলে উঁজু করলেন এভাবে উজু করলেন আল ফল কৌমুহম সকল মানুষ ওই পানি থেকে উঁজু করলেন কলু সাহা একর বললেন কাম কামকুন্তুম যারা হাদিস বর্ণনা করেছে তাকে বলছে আপনারা কতজন ছিলেন ওই এক পেয়ালা থেকে উঁজু করলেন কতজন বলছেন কলা সামানিন ওয়া জিয়াদা আশি বা এর চেয়েও বেশি লোক আমরা ছিলাম যে ওই পেয়ালা থেকে আমরা উঁজু করেছি বখারে মুসলিম হাদিস এ বিষয়ে আরেকটি রেওয়ায়তা আছে অফি রেওয়ায়তে লাউল মুসলিম মুসলিমের আরেকটি রেওয়ায়তা আছে আল্লাহ নবীলাম দা মাইন। আল্লাহ নবী সালাম কোনো একটি পাত্রে পানি নিয়ে আসতে বললেন কোনো একটি পাত্রে করে পানি নিয়ে আসতে বললেন ফউ কাদাহ রাহ রাহীন বলছেন একটি অগভীর পাত্র নিয়ে আসা হল বেশি গর্থওয়ালা না গর্থ কম গভীর কম এরকম একটা ছোট পেয়ালা ওনার সামনে নিয়ে হলো ফিহি সই ওমিন মাইন যেই পেয়ালায় কিছু পানি ছিল ফদা আসা ফিহি তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওই পেয়ালায় ওনার এই আঙ্গুলিটি রেখে রাখলেন কলা আনাস আনাস বলছেন ফাল তু আনজুরু ইল আল মা আসা বেহি তো আমি দেখলাম যে তার আঙ্গুলির পাশ্বে থেকে এমনভাবে পানি বের হচ্ছিল যেমন নাকি ঝর্ণা থেকে পানি বের হয় উনি আঙুলিটি ওখানে রাখছেন ওনার আঙুলি থেকে পানি আল্লাহতালা মজা অনেক সময় কোনো অস্বাভাবিক কাজ যেটা নাকি মানুষ সাধারণভাবে করতে পারে না আল্লাহ আল্লাহতালা সেগুলি কাজকে অনেক সময় নবী করিম শাহ আসলামের সত্যতা প্রকাশ করতে যেয়ে এ ধরনের মজা উনি মানুষদেরকে দেখিয়ে থাকেন তো পানি কম এর আগে আমরা দেখেছি খানা কম উনি দেখেছেন ডাকার পর উনি বরখতে দোয়া করেছেন তো সামান্য খাওয়া অনেক মানুষ খেয়েছে ঠিক তেমনই ও জিনিসও এ ধরনের যে পানি উঁজু করা দরকার কিন্তু মানুষের সংখ্যা বেশি পানি কম তো উনি হাটটা রেখে বরখতের দোয়া করেছেন তো আল্লাহ আল্লাহতালা ওনার হাতের আঙুলি থেকে আল্লাহ তালা পানি বের করা শুরু করলেন ফা ফাহাজার তুমান বলছে আমরা সেখান থেকে উজু করলাম প্রায় সত্তর বা আশি জন মানুষ ওই ছোট্ট পেয়ালা থেকে আমরা উঁজু করলাম তো অজুর ক্ষেত্রে দেখা যে পাথরের পেয়ালা ব্যবহার করলেন গভীর পেয়ারা ছোট পেয়ারা তো দেখা যে যেকোনো পেয়ারা যদি পাক পবিত্র হয় ওতে ওযু করাও যায়স পানি পান করা যায়স খানা খাওয়া যায়স যেকোনো ব্যবহার করা যায়স ওয়ানহীলাম তিনি বলেন যে আমরা নবী করিম সাহসালাম নিকটে আসসালাম ফরাজ না আলহু মা আিন আমরা ওনাকে পিতলের একটি পাত্রে পানি দিলাম পিতলের একটি পাত্রে পানি দিলাম ফাওয়া তিনি উজু করলেন তাহলে এই হাদিস থেকে পিতলের জিনিস ব্যবহার করা জলিল পাওয়া গেল পিতলের কোনো পাত্রে পানি পান করা যেতে পারে প্লেটে খাওয়া যেতে পারে এবং লোটা দিয়ে ওযু করা যেতে পারে এটাই হাদিস থেকে আমরা প্রমাণ পেলামু আন্না রসুল্লাহ রিমিন ও فقال رسول الله سلام إن كان عندك ماءٌ باتها هذه الليلة في شنه وان الا قرانا رواه البخاري جابر رضي الله تعالى رسول الله صلى الله عليه وسلم একদিন আমসারি কোন ব্যক্তি নিকটে তিনি صاحب له وونار সাথে আরেকজন ব্যক্তিও ছিল ওনার সাথে فقال رسول الله سلام الله عليه وسلم তো ان كان عندك ماءٌ بات في هذه الليله ছ তোমার কাছে যদি রাত্রির বাসি কোনো পানি থাকে এমন পানি যে রাত্রিতে রাখা ছিল রাত্রে বাসি হয়ে গেছে এরকম কোনো পানি থাকে তাহলে সেটা কোনো একটা পাত্রে অথবা কোনো একটা মস্কে করে সেটা আমাদের কাছে নিয়ে আস আর যদি না থাকে তাহলে আমরা নদীতে যে মুখ লাগে পানি পান করব। ওয়াইলা কারানা না মানে নদীতে যে মুখ লাগিয়ে পানি পান করব। তো এখান থেকে দলিল নিয়েছেন ওলামা একরাম যে পানি পান করার ক্ষেত্রে লোটার দরকার গিলাসের দরকার ডাইরেক্ট মাস্কে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ কিন্তু নদীতে যে চুল্লু ছাড়াও কোনো গিলাস ছাড়া পেয়ালা ছাড়া ডাইরেক্ট নদীতে মুখ লাগিয়ে পানি পান করা যায়স সমস্যা নেই উনি বললেন যে হয় আমাকে কোনো মাস্ক বা কোনো জিনিস নিয়ে এসে দাও অন্যথায় আমরা নদীতে যে ডাইরেক্ট মুখ লাগিয়ে সেখানে পানি পান করব। ওয়ান হারির তিনি বললেন নবী করিম সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রেশমি কাপড় ব্যবহার করতে দাহাবিউল ফিল্লা সোনা চাঁদির বর্তন ব্যবহার করতে নিষেধ করেছেন রেশমি কাপড় পশমি কাপড় এবং সোনা চাঁদির বর্তন ব্যবহার করতে আল্লাহ নবী সাহা নিষেধ করেছেন অকাল এবং তিনি বলছেন হিয়া লাহুম ফিদ দুনিয়া এটা তাদের জন্য দুনিয়ায় কাদের জন্য অমুসলিমদের জন্য তারা ব্যবহার করতে পারে কারণ তারা তো শরীয়ত মানে না তারা দিন মানে না তো আল্লাহ পাক ওদেরকে দুনিয়ায় বলছেন আর দুনিয়ায় সিজিনুল মোমিন ও কাফির দুনিয়া মমিনদের জন্য আল্লাহ পাক এটাকে সিজিন কয়েদখখানা বানায়ছে কষ্টের জায়গা বানায় ও জন্নাতুল কাফের কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করেছে কাফের এদের জন্য আল্লাপাক দুনিয়া সব খুলে দিয়েছে কারণ তাদেরকে দুনিয়ায় দিবে আখরাতে কিছু নেই আমাদের জন্য আখেরাতে দিবে দুনিয়ায় কষ্ট করতে তাই যদি না হতো তাহলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা ওনাকে দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত দিতেন সবচেয়ে আরামের জীবন ওনাকে দিতেন কিন্তু না প্রত্যেক নবী এবং রসুল এবং যে আল্লাহর যত বেশি প্রিয় বান্ধা আল্লাহ তালা তাকে দুনিয়ায় অত কষ্টের জীবন দিয়েছেন কারণ দুনিয়া এটা হলো একেবারে সংক্ষিপ্ত সময় এই সময়টা আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জীবন গড়ার জন্য আখেরাতের প্রস্তুতির জন্য আখেরাতের সফলতার জন্য এখানে সফলতাকে যদি মূল বলে আমরা মনে করি এখানে আরাম আয়েসকে যদি মূল বলে মনে করি তাহলে ভুল করলাম এই জন্য আল্লাহ নবী বলছেন যে রেশমি পশ্মি এগুলো দামি জিনিস সোনা চাঁদি এগুলো দামি জিনিস তো এগুলি দুনিয়ায় অহংকার যারা করবে যারা আল্লাহর প্রতি ইমান না আসবে তাদের জন্য এটা কিন্তু আখেরাতে তোমাদের জন্য জান্নাতে আল্লাহাক এগুলি জিনিস দিবেন তো বলছেন হি আলাহুমা এগুলি তাদের জন্য লাকুম ফিল আর তোমাদের জন্য হবে আখেরাতে আল্লাপাক জান্নাতে যে জিনিসগুলি দিবেন সেগুলি স্বর্ণের মুক্তার চাঁদির কামিন ফেবাহ চাঁদির পেয়ালা হবে স্বর্ণের পেয়ালা হবে আল্লাপাক জাননাতে দেবেন ইনশাআল্লাহ তালা বোখার মুসিমা হাদিস এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি বিরতির পর ইনশা বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ সন্তুষ্টি জানবো মানুষ তো আদম সন্তান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস আব্দুল্লাহ বিনসিমান छोट बड़ पर तर पाप बने अकल्याण देख পাপের প্রতি বৃহস্পতিবার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 Want to know more? Join us for Stories of the prophet Nobideh kahi. Prati lovibar shondha shat tae aap puno shamprachar. Shokal agar otae bangla teixe, BISTV banglae. Wa an umme salamat radiyallahu anha anna rasul allah sallam kaal, alladhi yashrabu fii انما يجرجر في بطنه نار جهنم متفق عليه أم سلمہ رضی الله تعالی عنها তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন الذي يشرب في آنيات الفضه ويبتغي جارا چادر برتنے পান করে যারা چادر কোন পাত্রে যদি কোন জিনিস কেউ কিছু পান করে তাহলে এর শাস্তি نار جهنم সে জানো পেটের মধ্যে জাহান নামের আগুন প্রজ্জ্বলিত করল যে ব্যক্তি কোনো খাওয়া অথবা পান করা জিনিস যদি স্বর্ণ অথবা চান্দির কোনো পাত্রে বা বর্তনে যদি কেউ খায় এবং পান করে তাহলে সে যেন তার নিজের পেটে আগুন প্রজ্জ্বলিত করল সম্মাত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই আমাদের খাওয়া এবং পান করা যে অধ্যায়টি ছিল এটা শেষ হয়ে যাচ্ছে এরপরে যেটা বিষয় আসবে সেটা হলো কিতাবল্লী বাস পোশাকের অধ্যায় পোশাকের ক্ষেত্রে শরীয়তের বিধান কী আমাদের পোশাক কেমন হওয়া দরকার সুন্নতি পোশাক কি নবী করিম সাহা সালাম কোন ধরনের পোশাক পরতে বলেছেন এবং কোনটা নিষেধ করেছেন এটা আমরা আজকের এই বৈঠকে আমরা জানবো ইনশা আল্লাহ তালা তো এ বিষয়ে প্রথম যেটা পরিচ্ছেদ সেটা হলেই বাবু ইস্তহবাব সৌবিল আবিয়া ওয়া জওয়াজিল আহমার ও আখদার ওয়াল আসফরওয়াল ছেন সাদা কাপড় পরিধান করা এটা পছন্দনীয় কাজ তবে লাল সবুজ হলুদ এবং কালো এগুলো এগুলো পরা বিষয়ে সুর আরাফের ২৬ নম্বর আয়াত আল্লাহ বলেন হে আদম সন্তান কদ আঞ্জল কুমলি বা সা আমি তোমার জন্য লেবাস পাঠিয়েছি তোমার জন্য আমি পোশাক পাঠিয়ে দিয়েছি ইউরি সৌ আতিকুম্বরীষা যে পোশাকের মাধ্যমে তুমি তোমার শরীরের লজ্জাস্থান তুমি ঢাকো পোশাক আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন তার অর্থ যে পোশাকগুলি কোথেকে তৈর হয় আল্লাহর দেওয়া সৃষ্টি থেকেই সুতা তুলে থেকে হয় গাছ থেকে গাছকে উৎপাদিত করে আল্লাহ তালা মানুষকে জ্ঞান বুদ্ধিকেই দিয়েছে আল্লাহতালা তো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই পোশাক অবতীর্ণ করেছি তোমরা এ দ্বারা তোমাদের শরীরের লজ্জা স্থানকে তোমরা ঢেকে রাখবা অলিবাসোয়া দালিকে খাইয়ে তো মনে রাখবা যে লেবাসের মধ্যে উত্তম লেবাস হলো তাকোয়া এবং পরহেজগারি কারণ তাকোয়ার লেবাস তাকোয়ার পোশাক যদি কেউ পরিধান করে নেয় তাহলে তার জন্য দুনিয়ার সব কিছু সহজ দেখা গেল আমার শরীরের পোশাক তো অতি সুন্দর কিন্তু অন্তরে আল্লাহর ভয় নেই তাকোয়া নেই তাহলে এই সুন্দর পোশাক দিয়ে আমি আমার শরীর ঢাকলেও পরিপূর্ণভাবে আমি ইসলামের উপর এখনও আসতে পারি নাই তো লেবাস পোশাক দ্বারা যেমন আমি শরীরকে ঢাকবো ঠিক আমার নফসকে এবং আমার জানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তাকওয়ার লেবাস পরিধান করব। আল্লাহর পরহেজগারি লেবাস পোশাক আমি পরিধান করব। এ বিষয়ে আরেকটি আয়াত সুরে নাহারের নম্বর আয়াত আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পোশাক দান করেছি তাকি কুমল হার যেন তোমরা রৌদ্রের তাপ থেকে শরীরকে বাঁচাতে পারো ওয়া সারাবিল তাকি কুম্বা সাকুম এবং আমি তোমাদের জন্য ঢাল বর বর্ম তৈরি করেছি যেন তোমরা যুদ্ধের ময়দানে শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারো তাহলে এগুলি আল্লাহ পাক দান করেছেন আমাদের কেউ বলতে পারে এগুলো তো মানুষ তৈরি করেছে আল্লাহ কোথায় তো মানুষ তৈরি করেছে মানুষ যেই জিনিস দিয়ে এগুলি তৈরি করেছে সেগুলি বানা পৃথিবীতে কোনো এমন বৈজ্ঞানিক আছে যে অনেকে ভেড়া তৈর করতেছে কিন্তু বীর্য নিচ্ছে কার কাছ থেকে আর একটা প্রচুর থেকে বীর্য নিচ্ছে নেওয়ার পর আল্লাহতালা যেভাবে মানুষের মায়ের রেহেমের ভিতরে যেভাবে উনি সেটাকে তৈরি করেন তারা ওইভাবে মেশিনের মাধ্যমে সেটাকে তারা দুই বীর্যকে মিশ্রিত করে তারা সেভাবে তৈরি করতেছে কিন্তু কোনো বীর্য সারা তৈরি করুক দেখি অসম্ভব পারবে না কোনো দিন পারবে না এই পোশাক তৈরি করতে কি হাত দেওয়া তৈরি বাতাস দি না এর জন্য তুলা লাগু তার জন্য গাছ লাগবে তার জন্য গাছ গাছের জন্য মাটি লাগবে এরপরে পানি লাগবে তো সব কিছু আল্লাহর অবদান নাকি এমনি তো হয় নাই সব কিছু আল্লাহর অবদান আল্লাহ আল্লাহতালা দিয়েছে মানুষকে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে এটা করলো এভাবে এটা হবে এটা করো এটা এভাবে হবে তো আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে সব কিছু তোমাদেরকে দান করেছি এইগুলি তোমরা ব্যবহার করো এ বিষয়ে প্রথমটা হাতেছি সেটা হলেই আব্বাসিনিয়া ইবনে আব্বাস তিনি বললেন রসুল বলেছেন যে তোমরা সাদা পোশাক পরিধান করা পোশাক পরিধান করোকুম কারণ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম পোশাক সাদা পোশাক সাদাটাই বেশি উত্তম তিনি বলেন রসৌল হাসান বলেছেন যে তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ এটা বেশি পবিত্র এবং বেশি উত্তম সাদা বেশি পবিত্র এবং বেশি উত্তম দেখতেও সুন্দর পরিষ্কার ধবধবে সুন্দর পকাফি নুফি হা মাম এবং এই সাদা কাপড়েই তোমাদের মৃত্যু ব্যক্তিকে তোমরা কাঁফুন দাও হরওয়াহুল হাকিম ইমাম নিসাই এবং হাকিম হাদিস বর্ণনা করেছেন পকা হাদিস সহি এবং বলেছে হাদিস টি وان الله قال كان رسول الله صلى الله عليه وسلم مربعا براب بن عازب رضي الله تعالى عنه تني বলেন رسول الله صلى الله عليه وسلم بشي مربुआন শরিরের দৃষ্টিকোন থেকে মধ্যম আকৃতির ছিলেন একেবারে বেশি মোটাও না বেশি চিকনো না বেশি লম্বা في حله حمراء মা রাইতু শে অ্যান আহসানা মিন বলছেন আমি ওনাকে দেখলাম নবিক্রম সারাকে দেখলাম যে উনি লাল ধারি কাপড় পরে উনি বসে আছেন মা রায়তু শে অ্যান কত্তু আহসানা মিন আর সেই কাপড়টি ওনাকে এত সুন্দর লাগছে যে এত সুন্দর আমি আর কোনো দিন ওনাকে দেখিনি তো এখানে লাল কাপড়ের কোন চিহ্ন বা লাল কাপড়ের নিশান লাল কাপড়ের ডিজাইন এ ধরনের কাপড় পরা আল্লাহনবী পরেছেন পরা যায় তবে শুধু একবার খাঁটিয়ে লাল এটা পড়তে আল্লাহ নবী সালাম নিষেধ করেছেন একেবারে খাঁটিয়ে হলুদ এটা পড়তে নিষেধ করেছেন কিন্তু লাল ডিজাইন আছে লাল দাগ আছে অথবা লালের সাথে একটু অন্য কালার মিশ্রিত আছে তাহলে সেটা সমস্যা নেই وان ابي جهفه وهب بن عبد قال رايت النبي صلى الله وهو بالابطح في قبته له حمراء من ادمن ابو جهفه وهب بن عبد الله رضي الله عنه তিনি বলেন যে আমি নবী করিম সাঃ কে দেখলাম উনি মক্কা ছিলেন ওহু বিল আবতাহ আবতাহ নামক জায়গায় ছিলেন ফি কুবাতিন একটি بلال بن তো বেলাল্লা জিয়াল্লাহতাল ওনার জন্য অজুর পানি নিয়ে আসলেন শামিন না জাহিন ওয়া না এলিন তো বলছেন সেই অজুর পানি অনেকেই পেলো অনেকে পেলো না অনেকে পেলো অনেকে পেলো না মানে নবী করিম সাহা যখন অজু করতেন তো ওনার অজুর পানি যে পড়তো সেই পানিও সাহাবা এখরাম পরকতান সেটাকে নেওয়ার চেষ্টা করতেন যেমন আমরা গত দর্শেও শুনেছি যে উনি যখন হাজ্জাতুল বেধার সময় যখন মাথার চুল কামাইছিলেন তো তখন ওনার চুলগুলো সাহাব এখানে বরকতা নিয়েছিলেন তো এটা একমাত্র ওনার জন্য খাস যে ওনার শরীরের কাপড় চুপড় চুল বা উনি যখন উঁজু করে ওনার অবশিষ্ট পানি যেমন একটু আগে শুনলাম যে সাহাবি বলছেন না আমি ওনার বরকথে যেই জিনিসে ওনার মুখ লেগেছে সেই জিনিসটার মধ্যে বরকতা আছে সেই হিসেবে সেই নেওয়ার আগ্রহী বেশি তো এটা একমাত্র যেহেতু আল্লাপাক ওনাকে বিশেষ মর্যাদা দিয়েছে নবী এবং রসুল বিধাই ওনার ক্ষেত্রে এ বরকতাটা যায় কিন্তু এটাকে কেন্দ্র করে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো আলেম বা অন্য কারো কাছ থেকে এই ধরনের বরকতের জন্য এগুলি জিনিস নেওয়া এটা ঠিক না ফারা জান্নবীলাম ও আলাইহি হাত হামরা বলছেন আল্লাহ নবীলাম উজু করে উনি যখন বের হলেন তখন উনি লাল ডোরা কাপড় পরিধান করা ছিল আনজুর সাকাইহি উনি বলছেন ওনার এই নিচের অংশটি খোলা ছিল তো আমি দেখতে পাচ্ছিলাম তো তিনি উজু করলেন এবং বেলাল আজান দিলেন ফা ফু আুনা তো আমি বেলালের মুখ আমি এদিকে খুঁজছি এদিকে খুঁজছি তার মানে আজানের সময় মুখটাতে ঘুরাতে হয় হায়ালাস সালা সময় ডান দিকে মুখ ঘোরাতে হয় হায়ালাল ফলার সময় বাম দিকে মুখ ঘোরাতে হয় তো আমি ওনার মুখ যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি আমি ওনার মুখের সাথে আমি চলছি ইয়া কলু ইয়ামি নান হাইয়া আলসালাহ হাইয়া আল ফলাহ উনি ডান দিকে হাইয়া আলাহ বললেন চেহারা করে বাম দিকে ঘুরে বললেন হাইয়া আল আল ফালাহ সুম্মা রুখিজাত এরপরে উনি সলাচনাই করালেন ইমামতি করলেন তো ওনার সামনে একটা কোন একটা জিনিস গেড়ে দেওয়া হলো কোন একটা লাঠি অথবা কোনো বা তীর কোনো একটা জিনিস সামনে রাখা হলো নামাজের সামনে সূত্রা হিসাবে ফ তাকাদ্দামা উনি আগে বাড়লেন ওই সূত্রার সামনে দাঁড়ালেন ফাসল্লা এরপর উনি নামাজ পড়ালেন সলাচ আদায় করালেন কালবু অল হেমারুলনা বলছেন ওই যে সীমানা দিলেন ওই যে সূতরা দিলেন এর সূত্রার বাহির থেকে কুকুর এবং গাধা চলাফেরা করছিল তো আল্লাহ নিষেধ করলেন না তো শরীয়তের যেটা বিধান সৈন্যর যেটা পদ্ধতি সেটা হলেই যে খোলা মাঠে যদি সলাচ আদায় করা হয় মসজিদেগিরে দেওয়ালের সামনে গিয়ে সলাচ আদায় করলে সমস্যা নয় কিন্তু খোলা মাঠে যদি কেউ নামাজ পড়ে তার জন্য সৈন্যতরিকা হলে সামনে একটা কোনো সূত্রা রাখতে হবে সূতরা মনে করে রেখে তারপরে যদি সলাচ আদায় করা যায় তাহলে তার সামনে দিয়ে কুকুর আর মহিলা যাক আর গাধা যাক এতে নামাজের বা সলাতে কোনো ত্রুটি নেই তো এই হাদিস থেকে যে আমরা বুঝলাম সেটা হল যে হল্লাত হামরা উনি লাল ডোরা টানা একটি কাপড় পরে উনি বাহিরে আসলেন তো এটাও পরা কি হলো শরীয়তে জায়েজ বলে আখ্যায়িত হলো সম্ভব শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা নবী করিম শাহ আসলামের আদর্শ থেকে লেবাস সম্পর্কিত কিছু আদব এবং নিয়ম আমরা শুনে আসছিলাম এই বিষয়ে আরও বেশ কিছু আদব এবং নিয়ম আমাদের সামনে আরও আলোচনার বাকি রয়েছে যে আলোচনাগুলি আমরা পরবর্তী দর্শে শ্রবণ করবো ইনশাআ আল্লাহ তে আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर ट चैनल पीस टी के समर्थन कर डोनेशन और जागत पाठान ठिकाना आईआरएफ आई आल्रैन बैंक क्वाड्रानकोट आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम इकोडाइव वन टीच पाउंड नम्बर जरोो डबल ओन थ्री टू थ्री जिनो ओनो अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अट्ठ नम्बर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 এই দায়িত্ব পূরণ করুন চারদিকে চলছে এক জোয়ার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 জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়